সুরা ইব্রাহিম বিকুল রহমান আল্লাহ ইসলাম রান এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তার পথে যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য শিয়াল্লা পথে যার জন্যে আকাশমন্ডলী ও জমিনে যা কিছু আছে সবকিছু নিবেদিত যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহর সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় সর্বপরি এ পথটাকে বিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি কোন নবী এমন পাঠায়নি। যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে অতপর আল্লা তালা যাকে চান তাকে গোমরা করেন আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহাপারাক্রমশালী ও মহাকুশলী ترجمة نانسي আমি মুসাকে অবশ্যই আমার নিদর্শন সমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি আমি আদেশ দিয়েছিলাম তুমি বের করে নিয়ে এসো তোমার জাতিকে জাহিরিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ তাদের জন্য এই ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে মুসা যখন তা জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামক সমূহের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ কর যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন ষা জাতিকে আরও বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করো তাতে আল্লাহ কিছুই হবে না কেননা আল্লাহ হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার Amen. No. কাছিকে তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছয়নি নুহের আদ, সামুদ সম্প্রদায়ের ও তাদের পরবর্তী জাতিসম যাদের বিবরণ আল্লাহ তারা ছাড়ার কেউই জানে না সবার কাছেই তাদের নবীরা আমার আয়াত নিয়ে এসেছিল অতঃপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলত যা কিছু পায়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা স্পষ্টতা অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি রসুলরা তাদের বলল তোমাদের কি আল্লাহ তালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের তার নিজের দিকে ডাকছেন যেন তিনি তোমাদের গোনাসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এই কথার পর তারা বলল তোমরা তো হচ্ছে আমাদের মত মানুষ আমাদের বাপ দাদারা যাদের এ করত। করতো তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ বলল। এটা ঠিক! আমরা তোমাদের মতো মানুষ মত কিছু নই কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে থেকে যাকে চান নবোদের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি ব্যথি রেখে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই আর ইমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহ ফয়সালার উপরই নির্ভর করা উচিত আল্লা উপর নির্ভর করবোই বা না কেন তিনি আমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথ সমূহে হৃদায় দান করেছেন এই আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব সর্বশেষে কার ওপর নির্ভর করতে হলে সবার আল্লাহর উপরে নির্ভর করা উচিত কাফেররা তাদের রসুলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব অতপর ঘটনা চরমে পৌঁছলে তাদের মালিক তাদের কাছে এই বলে ওহি পাঠালেন আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব আমার পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদেহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকেও ভয় করে এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সলা চাইল और से फैसला मुताबिक प्रत्येक दूराचार और स्वराचारी व्यक्ति ध्वस পিছনে রয়েছে জাহান্নাম সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোন মতেই সম্ভব হবে না উপরন্তু চার দিক থেকেই তার উপর মৃত্যু আসবে কিন্তু সে কোন মতেই মরবে না বরং তার পেছনে থাকবে কঠোর আজাদ যারা তাদের মালিককে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই বর্ষের একটি স্তূপের মতো ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায় এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এর অর্জন করেছে তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না আর এটাই হচ্ছে এক মারাত্মক গুমরাহি जगह आनायन करतेमतबान आल्ला मोटे कठिन किये महाविचार दिन तबाई आल्लर सामने उपस्थित हो जाबल छोड़ना उद्देश्य जाहकार करतिया तो तुम्हारे अनुसारे आज की तुम्हार आजाब कि आज नाजा पथ देखिए दी तुम देखिए दीम मूलत आज धर्यधर किई उभयटाई समान कथा आल्ला आजब عَجَمَتِ كُلُّهِي نِشْكَرَتِ نِي وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّمَا وَعَدْتُم مَّوْعِدًا وما كان لي عليكم من سرطان إلا أن যখন বিচার ফয়সলা হয়ে যাবে তখন শয়তান ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বর্খেলাপ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোন ছিল না আমি শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা কোন রকম দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ শরীর বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি এমন সময় আল্লাহর ঘোষণা আসবে অবশ্যই জালেনদের জন্য রয়েছে কঠিন আজাব অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্না সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে كلها ثابت وقرعها في السماء কি লক্ষ্য করি আল্লাহ কালেমায় তাই আবার কি সুন্দর উপমা পেশ করেছেন এক কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের কাজ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা প্রশাখা বিস্তৃত সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ তালা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আবার খারাপ কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো जाके जमीर उपरी भाग मूलोत्पाटन कर फेलाकम स्थायित्व नहीं उतने। ইমানদারদের তাঁর শাশ্বত কালেমা তারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে জালেমদের আল্লাহতালা এমনি করি বিভ্রান্তিতে রাখেন তিনি যখন যা চান তাই করেন হে নাবি তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ আল্লাহতালার নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে জাহান নামের অতরে যেখানে তারা সবাই প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বাসস্থান এরা আল্লাহ সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে হে নাবি এদের তুমি বলো সামান্য কিছু দিনের জন্য তোমরা ভোগ করে নাও কেননা অচিরেই জাহান নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে আমার যে বান্দা ইমান এনেছে তুমি তাদের বল, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে কি আমাদের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্য কোনো রকম সম্পদের বেচাকারা চলবে না এর জন্যে কারো কোনো রকমের বন্ধুত্ব কাজে লাগবে تماوات <تصفيق> والمن থ্যাঙ্ক ইউ মহান আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন তিনি যাবতীয় জলজানকে তোমাদের অধীন করেছেন যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায় এবং এ কাজের জন্য তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে আবার তোমাদের সুবিধার জন্যে রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন তোমরা তার কাছ থেকে প্রয়োজনে যত কিছুই চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন এবং তোমরা যদি সত্যি সত্যি তার সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে وَإِذْ قَضَىٰ رَبُّكَ أَن لَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ فَّ أَدَّكَفرا مِ نََّ في فَمَ تَعَ فَائِم যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল হে মালিক এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তা শহরে পরিণত কর এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে রেখ হে আমার মালিক এ মূর্তিগুলো বহু মানুষকে গুমরা করেছে অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নয় নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু ربنا إني أسكر رَبَّنَا نُقِي مْ صَلاتَ فَانْتَظِرْنَا হে আমাদের মালিক আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয় তুমি ফলমূল দিয়ে তাদের রিজেকের ব্যবস্থা করো যাতে ওরা তোমার নিয়ামতের শকর আদায় করতে পারে تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في وَلَا تَحْتَبَنَّ اللَّهِ गोपन करी एकाश करी निश्चय तुम ताब जान आसमान समूह कि जमीन जेखने जाटे एर को आल्लर का गोपन थे सब प्रशंसा आल्ला वृद्ध बयसे इस्माइल और इसाकुल्ल दूट नेक सतान दान अवश्य मालिक तर बान्दा दुआ शुणी हे मालिक तुम्हें नाम बनाओ আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল করনুগ্রহ তারা ক্ষমা করে দিও হে নবী তুমি কখনো মনে করো না এ যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লা তালা গাফির আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু হয়ে যাবে তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দূরতে থাকবে তাদের নিজেদের প্রতি নিজেদের কোন দৃষ্টি থাকবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে Kor nu ve o ينابذ ويضضل لهم الفوم الانسان وان قد من كان সে একটি ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাম এমন দিন সত্যি যখন এসে হাজির হবে তখন এ জালিম লোকেরা বলবে হে আমাদের মালিক আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও এবার আমরা তোমার তাকে সাড়া দেব এবং আমরা তোমার রসুলদের অনুসরণ করব। জবাবে বলা হবে তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে তোমাদের এই জীবনের কোনইয় নেই যারা তোমাদের আগে নিজেদের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম সোজা পথে এরা বিভিন্ন চক্রান্তের পন্থা অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে যদিও তাদের চক্রান্ত দেখে মনে হচ্ছিল তাবুজি পাহাড় টলিয়ে দিতে পারবে হে নবী তুমি কখনো আল্লাহ আল্লাহতালাকে তার নবীদের মনে না। অবশ্যই আল্লাহ মহাপরাকালী ও প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ হবে সেদিন যেদিন এ পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমানসমূহ ভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষরা সব হিসাবের জন্যে এক মহা ক্ষমতাধর মালিকের সামনে গিয়ে হাজির হবে সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবে ওদের পোশাক হবে আলকাত্রার মতো বিভৎস তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে এটা এ কারণে আল্লাহতালা প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দেবেন অবশ্যই আল্লাহতালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর اذا تنال كل الناس কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহা পায় গাম যাতে করে এ গ্রন্থ দিয়ে পরকালীন আজাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া যায় তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে তিনি একমাত্র মা বোধ সর্বোপরি সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে